আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار بعد عوذ بالله من الشيطان الرجيم যাবতীয় প্রশংসা এবং প্রবী মোহাম্মদ মুস্তফা সাল আলিহিমের প্রতি গুরু ও সালাম হোক আল্লাহ আলাই আল্লাহ আলহ আজকে আমরা যে বিষয় এখানে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি সেই বিষয়টি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এ কারণে যে বিষয়টি সম্পর্ক আকিদার সাথে আছে বিশ্বাসের সাথে আছে এ কারণে যে আমরা সমাজে এই কথাটি বা এই বিষয়টি বারবার শুনে থাকি বিষয়টি হচ্ছে এই যে প্রিনবী মোহাম্মদ মুস্তফা সাল্লি ওয়াসাল্লাম কি নূরে তৈরি আমাকে যেদিন এই প্রশ্নটি প্রথম জিজ্ঞাসা করা হয় এই দাওয়াত সেন্টারে সেদিন আমি একটু সমস্যায় পড়ে গেছিলাম কারণ আমি সেদিন এই প্রশ্নটি প্রথম শুনছিলাম এ কারণে সমস্যায় পড়েছিলাম যে মানুষ তো মানুষই হয় মানুষের পেট থেকে তো মানুষই আসে আর আমাদের নবী সাল্লাহ আলিয়া বিষয়টা এরকম কিন্তু তা সত্ত্বেও তিনি নূরের তৈরি এটা কেন হচ্ছে বা এই প্রশ্নটা কেন করা হচ্ছে অতঃপর এই বিষয়টাকে নিয়ে আমি মোটামুটি ঘাটাঘাঁটি শুরু করি এবং পড়াশোনা শুরু করি তারপরে যে সমস্ত বিষয় বা তথ্য আমি পাই সেই তথ্যগুলি যখন জমা করলাম তখন এরকম একটা ছোট বই হয়ে গেল বইটার নামও তাই নবী সাল্লা সাল্লাম কি অবশ্যই অনেক সময় প্রয়োজন আছে যার কারণে একটি বইয়ের ব্যাপার সেটা তবে আজকে আমরা যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম কি এই বিষয়টাকে আমরা কোরআন এবং হাদিসের দলিল ও প্রমাণ অনুযায়ী আজকে চেষ্টা করব। কিন্তু তার আগে আমাদের যে এই কারা বলেন পৃথিবীর সমস্ত মুসলিমেরই কি এটা বিশ্বাস যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম নূরে তৈরি মানুষ না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহর নূরেব তৈরি তিনি মাটির মানুষ না এটা কি সমস্ত লোকের বিশ্বাস পৃথিবীতে সমস্ত মুসলিমদের বিশ্বাস না নয় আসলে এই বিষয়টি পৃথিবীর সমস্ত মুসলিমদের বিশ্বাস নয় যারা এই বিষয়টিকে বিশ্বাস করে যে যে তাদেরকে আমরা বলতে পারি যারা বিশ্বাসী সুফি ইসমে বিশ্বাসী তারা এটা বিশ্বাস করে যে নবী সাল সাল্লাম আল্লাহর নূরে তৈরি তাছাড়া অন্যান্য মুসলিম মুসলিম সমাজ এটা বিশ্বাস করে না এর সাথে সাথে শিয়া সম্প্রদায় কিন্তু বিশ্বাস করে যে নবী মোহাম্মদ সাল্লাম নূরের তৈরি যাই হোক তারা যে বলে এই নূরের তৈরি আল্লাহ এর ব্যাখ্যা রসুল কিভাবে নূরের তারা প্রথমে একথা বলেন যে আল্লাহ তালা যখন এই পৃথিবীকে তৈরি করতে চান সৃষ্টি করতে চান তখন তিনি তার নূর থেকে একটা নূর তৈরি করেন আল্লাহ আল্লাহতালা নিজের সত্তা থেকে একটা কি তৈরি করেন একটা নূর বা জ্যোতি তৈরি করেন সেই জ্যোতি দ্বারা ধীরে ধীরে আবার পৃথিবীর সবকিছু তৈরি হয় এবং আবিষ্কার হয় আল্লাহ সময় কিছুই ছিল না আল্লাহ ছাড়া সেই সময় তিনি একটা নূর তৈরি করেন যার নাম হলো নূরে মোহাম্মদি বা মোহাম্মদী নূর বলছেন তারপর কি করা হলো ওই নূরে মোহাম্মদিকে বলা হচ্ছে ওই নূরে কে চারটি ভাগে বিভক্ত করা হলো বলছে যারা বিশ্বাস করে ব্যাখ্যা দিচ্ছে কিভাবে নূরের তৈরি বলছে যে আল্লাহ রব্বুল আলমিন প্রথমে যখন কিছুই ছিল না তখন একটি নূর তৈরি করলেন নিজের নূর থেকে যেই নূরটার নাম দেওয়া হলো নূরে মোহাম্মদী বা মোহাম্মদী নোট বলছে তারপর সেই নোটটাকে চার ভাগে বিভক্ত করা হলো এক নম্বর এক ভাগে এক ভাগ দিয়ে তৈরি করা হলো কলম ওটা কোন কলম যে কলম দিয়ে আল্লাহ মানুষের ভাগ্য এবং সবকিছু লিখেছেন বলছে ওই কলম এক চার ভাগে এক ভাগ দিয়ে চার ভাগের এক ভাগ দিয়ে এক কলম তৈরি করা হলো তারপরে আরেক ভাগ দ্বিতীয় ভাগ দিয়ে লওহে মাহফুজ তৈরি করা হলো লাউহে মাহফুজ সংরক্ষিত ফলক যেখানে মানুষের সবকিছু ভাগ্যবান না ভাগ্যবান নয় তার ভাগ্য কি এসব কিছু যেখানে লেখা হয়েছে পৃথিবীর সব কিছু যেখানে লেখা হয়েছে যার নাম হচ্ছে লাউহে মাহফুজ বা সংরক্ষিত ফলক সেটা নূরের নূরে মোহাম্মদীর দ্বিতীয় ভাগ দিয়ে তৈরি করা হলো বলছে তৃতীয় ভাগ দিয়ে তৈরি করা হলো তৃতীয় অংশ দিয়ে তৈরি করা হলো আল্লাহ রূরকে প্রথমে এক ভাগে বিভক্ত করে নাম দেওয়া হলো নূরে মোহাম্মদি সেই নূরে মোহাম্মদিকে চার ভাগে বিভক্ত করা হলো করার পর তিন ভাগ দিয়ে তিনটি তৈরি করা হলো কলম লহে মাহফুজ এবং আর্শ আর বাকি থাকলো কয়টি একটি বলছে এই একটিকে আবার চার ভাগে বিভক্ত করা হয় ওই চার ভাগে এক নূরে মোহাম্মদের অবশিষ্ট চতুর্থ অংশকে কয় ভাগে বিভক্ত করা হয় চার ভাগে বলছেন চার ভাগের মধ্যে এক ভাগ দিয়ে তৈরি করা হয় আরশ উত্তোলনকারী ফেরেস্তা যে আরশকে ফেরস্তারা তুলে ধরে আছে বলছে ওই ফেরেস্তাগণকে তৈরি করা হয় তারপর দ্বিতীয় ভাগ দিয়ে তৈরি করা হয় কুরসি আল্লাহ রাবুল আলমিনের যে কুরসি বা পাড়া খারিস্তান সেটা তৈরি করা হয় আবার তৃতীয় ভাগ দিয়ে তৈরি করা হয় বাকি সমস্ত তাহলে তিন ভাগে তিনটা হলো আর কত বাকি থাকলো একটা বলছে ওই একটাকেও আবার চার ভাগে বিভক্ত করা হয় ওই চার ভাগে বিভক্ত করার পর এক ভাগ দিয়ে সাত আকাশ তৈরি করা হয় আর এক ভাগ দিয়ে জমিন তৈরি করা হয় আর এক ভাগ দিয়ে জান্নাত জাহান্নাম তৈরি করা হয় আর বাকি থাকে কয়টা একটা বলছে ওইটার ওই চার ভাগ এইভাবে চারের আঁকড়া আর পিছা ছাড়ে না চারের হিসাব কিতাব পিছা ছাড়ে না শেষ পর্যন্ত বলতে বলতে বলছে যে পৃথিবীর যাবতীয় মানুষ জিন থেকে নিয়ে মাটি থেকে নিয়ে গাছপালা নদী নালা সমুদ্র সেই নূর থেকেই সৃষ্টি হয় এটা কারা বলে সুফিবাদের লোকেরা বলে বা পীর তন্ত্রে বিশ্বাসী লোকেরা বলে বা ব্রেলেবি মতোবাদের লোকেরা বিশ্বাস বলে বলে বা কাদেরই মতবাদের চিস্তিয়া মতবাদের এই সমস্ত লোকেরা বলে যে এইভাবে নূরে মোহাম্মদী থেকে সারা বিশ্ব তৈরি হয় আমি বললাম মনে বলছি যে ভাবলো বেটারা যে অনেক কিছু সম্মান দিলাম মনে হয় নবী সাল্লাহ সাল্লামকে আপনারা বলেন যদি প্রকৃত অর্থে আল্লাহ তালার নূর দিয়ে নবী সাল্লা আলি সাল্লামকে তৈরি করা হয় আর নবী সাল্লা আলাইসাল্লামের নূর দিয়ে সারা বিশ্ব তৈরি করা হয় তাহলে ফেরাউনের মতন শয়তান কেউ কি আর শয়তান ইবলিস কেউ কি তাহলে আল্লাহ রসুল্লের ফেরাউন হামান যারা পৃথিবীর সব চাইতে শত্রু ওরাও কি তাহলে বিড়াল সবকিছু কি তাহলে নূরের তৈরি এটাই কি নবী সাল্লামের মর্যাদা তবে মনে রাখবেন এই সমস্ত বিশ্বাসে একটা হিন্দু আনা বিশ্বাস প্রমাণিত হয় যে বিশ্বাসটার নাম হচ্ছে সর্বেশ্বর বা যে সব কিছুতে ঈশ্বর আছে বা যে সবকিছুতেই ভগবান আছে সব কিছুই ভগবানের অংশ একে বলা হয় এই এক সর্বেশ্বর বা এই বিশ্বাসে সব কিছুতে কি আছে আল্লাহ আছে বা আল্লাহর অংশ আছে আর সত্যিকার অর্থে এই বিশ্বাসেও তাই প্রমাণ করে কারণ প্রকৃত অর্থে যা কিছুই পৃথিবীতে দেখতে পাচ্ছেন এটা আসলে কার নূর হলো তাহলে আল্লাহর নূরই না হলো কারণ আল্লাহর নূরে মোহাম্মদ নূর হলো আর মোহাম্মদ নূর থেকে সবকিছুই আসলে কার নূর হলো আল্লাহর হলো আর আল্লাহরে যদি সবকিছু নূর হয় তাহলে গোটা অংশ অংশ হলো একই আল্লাহ বাদ যেটা হিন্দুদের আকিরে এবং বিশ্বাস সেই আমি আপনাদের যে বিষয়টা আজকে পড়াতে যাচ্ছি বা বলতে যাচ্ছি সেটা কোনো অসাধারণ বিষয় মনে করবেন না মনে হচ্ছে উপরে একটা বিরাট কোনো বড় ধরনের তর্ক না কিন্তু ভিতরে অনেক বড় ধরনের তর্ক যারা পৃথিবীর সবকিছুকে আল্লাহ বলে বিশ্বাস করে বা সবকিছুকে কুকুরও আছে সেগুলো নাকি নবী সাল্ল সাল্লামের নূর লজ্জা লাগে না এরকম কথা বলতে আর মনটাও ভয়ে কাবে না হোক ভাই এটা ছিল তাদের নূরের বর্ণনা এবং কিভাবে তারা বলে থাকে যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের নূর দ্বারা সাহা বিশ্ব তৈরি আমরা যে আলোচনা করতে চাচ্ছিলাম বা করতে যাচ্ছি সেটা হলো এই যে আমাদের রসুল কি আসলে নূরের তৈরি মানে আল্লাহ আল্লাহ নূরের কি না আমরা এতক্ষণে যেটা জানলাম সেটা হলো মুসলিম সম্প্রদায়ের মধ্যে সুফিবাদ এটা বিশ্বাস করে এরকমেরা বর্ণনা দিয়ে থাকে আমি যে তথ্যটা আপনাদের দিলাম সেটা তাদেরই একটা বিশেষ বই যার নাম হচ্ছে মাহেবুল্লা বা লাদুনয়া আল এ প্রথম খন্ড বারো পৃষ্ঠায় এই আলোচনা তারা করেছে যার কিছুটা আমি আপনাদেরকে শুনলাম এ কথা কথা বলা হয়। বলার পিছনে কারণ যে আমাদের নবী সাল্লা সাল্লাম নূরের তৈরি এর কারণটা কি এর কারণ যদি খুঁজতে যান তাহলে দুটি কারণ সাধারণত পাওয়া যায় এক নম্বর কারণ আল্লাহ রসুল সাল্লা সাল্লামের ব্যাপারে অতিরঞ্জন সম্মান দেওয়া বেশি বেশি সম্মান দেওয়া এটা তাদের ইচ্ছা যে নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম যিনি সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী যিনি সৈয়দুল মুরসালীম যিনি মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি নবীকুলের শিরোমণি যিনি আখেরাতের দিনে তাকে এরকম সুপারিশ করার মর্যাদা দেওয়া হবে যিনি জান্নাতের গেট খুলবেন এরকম একজন নবীর জন্য মানুষের মতো মাটির হবে এটা তাদের মনে ভালো লাগে না সে কারণে তারা ভাবছে যে না আল্লাহর রসুলকে আল্লাহর নূরের বলতে হবে তাহলেই বেশি মর্যাদা দেওয়া হলো না হলে হলো না কিন্তু ভাই এই যুক্তি ঠিক না নূরের তৈরি হলেই যে ভালো হয়ে যাবে এটা কি আল্লাহ বলেছেন আর মাটির তৈরি হলেই খারাপ হয়ে যাবে এটা কি আল্লাহ বলেছেন অথচ আমরা দেখছি যে আল্লাহ তাহলে সে কারণে মাটির হলেই যে সেটা ভালো হলো না সম্মানীয় হলো না আর নূরের হলেই যে ভালো হবে সম্মানীয় হবে এই যুক্তিও যেন মানুষের মাথায় না আসে মাটি এবং নূর লোহা পাথর সোনা রূপা এগুলো হচ্ছে একটা ধাতু একটা উপাদান যা দ্বারা কিছু তৈরি করা হয় সেটা দ্বারা যদি ভালো জিনিস তৈরি করেন তাহলে হবে হবে। খারাপ জিনিস তৈরি করেন তো আপনি যদি ইট দিয়ে মাটি দিয়ে একটা মসজিদ তৈরি করেন তাহলে ভালো কাজ হবে একটা মন্দির তৈরি করেন তো মানুষ দিয়ে মানুষ মাটির তৈরি হতে পারে কিন্তু সব মানুষই কি বরাবর ফেরাউন আর মুসা আলহ সাল্লাম কোথায় ফ্রাউনের অবস্থান আর কোথায় নবী মুসা আল্লাহ অবস্থান দুজন কি বরাবর তো সে কারণে কোন বস্তু যদি নূর দ্বারা তৈরি হয় এমনকি সোনা দ্বারাও তৈরি হয় তার কোন দাম হবে না যতক্ষণে তাকে ইসলাম দামের দামের না বলে এবং সেই কাজটা ভালো না হয় যাই হোক এটা ছিল প্রথম কারণ তারা মনে করে যে নবী সাল্লা সাল্লামকে মাটির বললে হতে সম্মানে দেওয়া হল না সেই কারণে কথা বলে আর দ্বিতীয় একটি কারণ হচ্ছে তাদের আকিদে বা বিশ্বাসগত কারণ আর আমার কাছে এই কারণটাই বেশি বড় বা এই কারণেই তারা নবী সাল্লা সাল্লামকে নূরের বলেন সেই কারণটা হচ্ছে তাদের আকিদে এবং বিশ্বাসগত ব্যাপার আর সেটা হচ্ছে কি যে আল্লাহ রসুল সাল্লা আল সাল্লাম এখনো মারা যাননি তাদের বিশ্বাস কি আল্লাহ রসুল মারা যাননি ওই জন্য ওটাকে বলে তারা আয়াতন নবী কথাটা শুনেননি যে আল্লাহ রসুল সাল্লাহ্লাম এখনও জীবিত আছেন এখন আল্লাহরসুল সাল্লাহ সাল্লাম যদি জীবিত থাকেন এটারও একটা উদ্দেশ্য আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে যদি বলে যে নবী সাল্লাহ সাল্লাম মারা গেছেন তাহলে চোট করে মানুষেরা জিজ্ঞাসা করবে যে আপনাদের এই ওলিগুলাকে বলছেন কবরে জীবিত আছে ওইদিকে নবী সাল্লাহ সাল্লাম মারা গেলেন আর কোবরের ওলিরা এখনো জীবিত তখন কি উত্তর হবে সেই কারণে তারা প্রমাণ করার চেষ্টা করে যে নবী জীবিত আছেন আর নবী নূর আল্লাহ রসুল আছে তাদের আর সেই আকিদা হচ্ছে এই যে আল্লাহ যাননি কিভাবে প্রমাণ করা যাবে মারা যাননি পুরানো তো ক্লিয়ার এসেছে ইন্নাকে আপনিও মারা যাবেন ওই মোশ্রেকরাও মারা যাবে। সেই কারণে হজরত আয় সারাদ আল্লাহা বলছেন মা তারাম বাইরে হা কেনাতি হা কেনাতি আল্লাহ রসুল মারা গেছেন তার মাথাটা আমার গোলাদেশে বুক আর থুতনের মাঝে রেখে তাহলে সবাই বলছেন মারা গেছে আল্লাহ রসুল্লামের স্ত্রী বলছেন মারা গেছে আর এরা বলছে মারা যায়নি এই একটা এদের বড় দলিলের প্রমাণ হয়েছে কি দলিল দিব তো প্রমাণ করে যে নবী সাল আল্লাহর তাহলে আল্লাহ রসুলের মরণ হবে না বলে কেমন আল্লাহ তালার কি মরণ আছে ভাই নিল্লা কাইম আল্লাহ রবামিন চিরঞ্জিব এই চিরঞ্জিব গুণটা পৃথিবীর কারো মধ্যে নেই কিন্তু যদি কেউ প্রমাণ করে যে আল্লাহ রাবুল আলমিনের নূর থেকে অমুক মানুষটা তৈরি তাহলে অমুক মানুষটা কার অংশ হলো যেমন আল্লাহ মৃত্যু নাই অমুক অংশটা আল্লাহর অংশ হলো যেমন আল্লাহর মৃত্যু নাই তেমন ওর অংশেরও কি নাই মৃত্যু নাই আর এটা যদি প্রমাণিত হয়ে যায় তাহলে তারা বলবে যে আমাদের নবী সাল্লা সাল্লাম আল্লাহর নূরের তৈরি তাহলে আল্লাহ মারা যান না আর আমাদের নবীও মারা যায়নি এটা হচ্ছে ভিতরের আকিদাগত বিশ্বাস এবং কারণ যে কারণে তারা কি বলে থাকে যে নবী সাল্লা সাল্লাম কিতাব এবং শূন্যত অনুযায়ী কোরআন এবং শূন্যত অনুযায়ী ভালোভাবে বুঝতে হবে জানতে হবে যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আসলে মানুষ ছিলেন মাটির ছিলেন না নুরের ছিলেন আমরা কোরআন এবং সুন্নতের দলিল ছাড়া কোন মানুষের তর্কা যতক্ষণে কোরআনত উপস্থিতামের সম্পর্কে কি বলেছেন সুরা কাহাব ১১০ নম্বর আয়াত সুরা কাহাব লাস্ট আয়াত যে আয়াত সংখ্যা হচ্ছে ইন্নামা আনা আল্লাহ রাবুল আলমিন বলছেন बुल आलमी जा नबी करें ওহি আসে নিয়ে জিবাস তাই আল্লাহ রসুল বলছেন আমি তোমাদের মতো মানুষ কিন্তু আমার কাছে কি আসে আসে যে মনে রাখো আল্লাহ আল্লাহ এবং উপাস্য এক উপাস্য কি এক যার উপাসনা করতে হবে তিনি এক একক তাই আল্লাহ রাবুল আলমিনের এই আয়াত থেকে কি প্রমাণিত হচ্ছে ভাই আল্লা রসুল মানুষ ছিলেন না একটা অন্যান্য সুরা কাহাব একশো নম্বর আয়াত অনুরূপ একই শব্দের আয়াত আল্লাহ বলে দাও যে আমি তোমাদের মতই মানুষ ইউহা এলাইয়া আমার কাছে ও করা হয় তোমাদের এলাহ এক ব্যতীত আর কেউ না তোমাদের এলাহ এক তোমাদের আল্লাহ এক আর নবী সাল্লাহামকে যদি বলে আল্লাহর নূরের তৈরি আল্লাহর অংশ হয়ে গেল আল্লাহ কয়টা হয়ে গেল আল্লাহর একক থাকলো আল্লাহর মধ্যে আরো অনেক গোলমাল শুরু হয়ে গেল এই আয়াতটাই বড় প্রমাণ যে নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম মানুষ ছিলেন মানব জাতির মধ্যে কার ছিলেন বন্ধুগণ এটা প্রথম দলিল বা দ্বিতীয় দলিল এবার আরেকটি দলিল শুনেন পৃথিবীতে যত সমস্ত নবী এবং রাসুল এসেছেন যখনই তিনি নবী বলেছেন তখন অনেক বিগত নবীদেরকে শোনেন আল্লা রাবুল্লা আলমিন বলছেন সুরা ইসরার চুরানব্বই নম্বর আয়তে বলছেন আল্লাহ রবুল্লা আলমিন যখন তাদের কাছে হেদায়েত উপস্থিত হল তখন এই হেদায়তের প্রতি ইমান আনতে তাদেরকে বাধা দিল না কিন্তু এই জিনিসটা বাধা দিল সেটা কি ইল্লা আনকালু কিন্তু তারা বলল আল্লাহ রাবুল আলমিন মানুষকে রসুল করে পাঠালেন কি বলল তারা যে মানুষকে রসুল করে পাঠিয়েছেন না আমরা ইমান আনতে পারি না মানুষ তো আমাদের মতোই কেমন করে আমি ওকে নবী মনে করব। যেমন করে আমি ওকে রসুই মনে করবো সে তো আমাদের মতো মানুষ তো ওরা ইনকার করে দিল ওরা অস্বীকার করলো যেহেতু বাসার যেহেতু মানুষ রূপে নবী হয়ে আমাদের মাঝে এসেছে সে কারণে আমরা কি করব না ইমার আনবো না প্রয়োজন নেই ও মানুষ আমিও মানুষ ও কারো বাপের বেটা আমিও কারো বাপের বেটা ওরও এরকম বংশ আছে আমারও এরকম বংশ আছে এরকম লোককে আল্লাহ নবী করে পাঠিয়েছেন আমি ইমান আনবো না এই কারণে তারা ইমান আনেন এ তো তোমাদের মতোই মানুষ ইয়া করো তোমরা যা খাও এও তাই খায় অশ্রাবা শ্রাবণ যা তোমরা পান করো এ তাই পান করে ধ্বংসের মধ্যে থাকবে সেই কারণে এর উপর ইমান আনো না আরো শুনেন আল্লাহ রবিনের কুড়ি নম্বর আয়তে বলছেন এরকম মুশ্রিকরা যারা রসুলদের প্রতি ইমান আনেনি এই শংসের কারণে যে না রসুল মানুষ হয়ে দুনিয়াতে যে। আমাদের আমি তোমার পূর্বে যত নবী রসুল প্রেরণ করেছি সবাই খাওয়া খেত এবং বাজার ঘাটে নোড়াচোড়া করতো চোরাফেরা করত সেখানে তাদের প্রয়োজনে তারা কেনা যে তাদের নবী এবং রসুল বাসার বা মানুষ তাই না আর সে কারণে তারা ইমান আনেনি তাহলে বিগত যুগের সমস্ত মুশ্রিকরাও বিশ্বাস করত যে নবীরা কি মানুষ कारणा बोल बोल के, बोल के बोले दी दाओ, बोले दाओ? काना मालास्त लोक दे दाओ काफे मुश्रिकाओ যারা ইমানা তোমাদের উপর তাদেরকে বলে দাও যেমন যদি জমিনে কারা চলাফেরা করত। ফেরস্তা তাহলে আমি কাকে পাঠাতাম ফেরস্তাকেই রসুল করে পাঠাতাম কিন্তু জমিনে চলাফেরা করে বসবাস করে মানুষ সেই কারণে আমি কাকে পাঠাচ্ছি সেই কারণে আমি মানুষকে নবী এবং রসুল করে প্রেরণ করেছি বলছে আমাদের মধ্যে কারণ এর উপর কেমন করে ইমান হোক। এটা ছিল দ্বিতীয় প্রকারের দলিল যেখানে ক্রিয়ার যাচ্ছে যে পৃথিবীতে যত সমস্ত রসুল এবং নবী এসেছেন সবাই কি ছিলেন মানুষ ছিলেন আর পৃথিবীতে যেহেতু মানুষ বসবাস করে সে কারণে আল্লাহ রা আলাম মানুষকে রসুল করে পাঠান কোন অন্য জাতিকে মানুষের জন্য জিনকে মানুষের জন্য মানুষের জন্য মানুষকে নবী রসুল করে পাঠানো হয় সে কারণে প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম মানুষ ছিলেন তাই মানুষের মাঝেই তাকে নবী এবং রসুল হিসাবে প্রেরণ করা হয়েছিল বন্ধুগণ এটা ছিল কোরআন শরীফের কয়েকটি আয়াত যেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে আমাদের নবী সাল্লাহ্লাম একজন মানুষ ছিলেন এবং মানুষের মাঝে তাকে প্রেরণ করা হয়েছিল তিনি কোন নূরি জাতি থেকে ছিলেন না আলো বা জ্যোতির জাতির লোক ছিলেন না এবার আমরা তার হাদিস থেকে প্রবী মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামের বাণী থেকে এরকম কিছু কথা শুনবো যে তিনি কি বলছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের একটি হাদিস যেটা আবদুল্লাহিনা মাসুদ বর্ণনা করেন জোহরের নামাজকে পাঁচ রাকাত পড়াই দিয়েছিলেন কয় রাকাত পড়াই দিয়েছিলেন জোহরের নামাজ কত রাকাতের চার রাখাত পড়িয়েছেন কত রাকাত পাঁচ রাখাত যখন এই পাঁচ রাখাত হয়ে গেল তখন সাহাবাহামের মধ্যে কে উঠে জিজ্ঞাসা করেন আল্লাহ রসুল নামাজ কি বেশি করে দেওয়া হয়েছে মানে তারা এটা ভাবতে পারেননি যে আল্লাহ রসুল ভুল করবেন তাই বলছেন যে মনে হয় আল্লাহর পক্ষ থেকে ওই এসছে চার রাকাতের জায়গায় পাঁচ রাখাতের বিধান এসছে তাই নবী সাল্লাম পাঁচ রাকাত পড়িয়ে দিয়েছেন বলছেন আল্লাহ রসুল নামাজ কি বাড়িয়ে দেওয়া হয়েছে আল্লাহ রসুল বলছেন না এরকম তো কিছু করা হয়নি বলছেন না আপনি তো পাঁচ রাকাত নামাজ পড়ালেন তো আল্লাহ রসুল বলছেন শুনেন কথা আনা আনা আমি হচ্ছে মানুষ আনসা কামা তান আমি ভুলে যাই যেমন তোমরা যদি ভুলে যাই তাহলে আমাকে স্মরণ করিয়ে দিবে। তাহলে কি বোঝা গেল ভাই আল্লাহ রসুল ফেস্তা ছিলেন না আল্লাহ নূরের ছিলেন না মানুষ ছিলেন ক্লিয়ার কথা আল্লাহ রা আল্লাহ রসুল মানুষ ছিলেন সেখানে কোন নুরি জাতি বা আল্লাহ নূরের সৃষ্টির কোনো কথা নেই আপনাকে আরো একটা হাদিস শুনাই আল্লাহ রসুল সাল্লাইটিকে এমাম বোখারী এবং মুসলিম বর্ণনা করেছেন আলোচনায় বোখারি এবং হুকুম করার অধ্যায়ে সেই হাদিসটি নিয়ে এসেছেন বলছেন ইন্দা রসুল্লাহ সাল্লাহামিয়া খুসুমাতন আল্লাহ রসুল একদা তার বাড়ির দরজার সামনে কিছু ঝগড়া বিবাদ শুনতে পেলেন শুনতে পারার পর বেরিয়ে আসলেন বেরিয়ে আসার পর জিজ্ঞাসা করলেন বললেন করে দিয়েছেন লোকগুলো ঘরের সামনে এসে কলহ করছে আল্লাহ রসুল বলছেন আমি মানুষ আমার কাছে বিবাদীরা বিবাদ নিয়ে আসে ফলে আল্লাহ বাদুকুমাইয়া কুন আবলা গামিম হতে পারে বিবাদীদের মধ্যে কারো ভাষা খুব চিকন খুব সুন্দর অতপর আমি তার কথাকেই সত্য মনে করি এবং ফায়সলা করি বলছেন তাই যদি আমি ফেসলা করে দিই কারো কথা শুনে আর সেই ব্যক্তি আসলে সে মিথ্যা কথাটাকে এরকম প্রলপ দিয়ে এরকম লেপন দিয়ে ভালো করে চাকচিক করে পেশ করেছে আর আমার কাছে বলেছে আরান্নার এই ফয়সালাটা হচ্ছে জাহান নামের একটি আগুন কারণ সে ব্যক্তি মিথ্যা জিনিসকে মুখরচক করে বলে আমার কাছে সে সঠিক বা আমার কাছে সে তার নিজের দিকের ফয়সলা নিয়েছে আল্লাহ রসুল কি বলছেন কি বুঝা যাচ্ছে আল্লাহ রসুল কি ছিলেন অবশ্যই মানুষ ছিলেন এবার আমি আপনাদেরকে একটি বিশেষ স্পষ্ট দলিল যেটা প্রত্যেক মানুষ প্রত্যেক নামাজি ব্যক্তিরা বলে থাকে আব্দ হুসুল আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস নেই তিনি একক তার কোনো শরিক নেই এবং আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ যে আল্লাহ তালার রসুল বলেন তো আল্লাহ কি আল্লাহ রসুলের পরিচয়ে বলছেন যে মোহাম্মদ হচ্ছে আমার নূর এবং আমার বান্দা কি বলছেন বলছেন মুহাম্মদ হচ্ছেন তার বান্দা তার দাস এবং তার রসুল যদি আল্লাহ রসুল নূরের হতেন তাহলে আল্লাহ বলতেন বা এই দোয় বলতে হতো যে জন্য একটা দোয়া যেটা আমরা সময় প্রায় শুনে থাকি সেখানেও এই কথা ঘোষণা করা হয়নি প্রবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহ তিনি সবসময় নিজের ব্যাপারে অতিরঞ্জন করা থেকে নিষেধ করতেন তিনি বলতেন আর অনেকে বলেছে ও না নিজেই আল্লাহ বলছে এরকম বাড়াবাড়ি করো না খ্রিস্টানদের মতো বরং কি বলো আব্দুল্লাহ আনা আব্দুন আমি হচ্ছে বান্দা এবং দাস তাই তোমরা বলো আব্দুল্লাহ আল্লাহর আল্লাহর নো বলছে সেজন্য কোরআন শরীফের এই আয়াতগুলি আর এই হাদিস পুরোপুরি আমাদেরকে আমাদেরকে বুঝতে সাহায্য করে এবং কোনো সংশয় আমাদের মধ্যে রাখে না যে প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম অবশ্যই একজন মানুষ ছিলেন তিনি কোনো আল্লাহ তালার নূর বা ফেরেস তাদের মতো কোনো নূরের কোন জাতি বা কোন লোক ছিলেন না এটা কোরআন এবং সুন্নতের দলিল আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম এবার আমি আর দু একটি জিনিস উপস্থাপন করতে চাচ্ছি সেটা হচ্ছে বিবেক কি বলে মানুষের জ্ঞান মানুষের বুদ্ধি কি বলে যে তিনি নূরের ছিলেন না মানুষ ছিলেন এই বিবেক থেকে দু তিনটি কথা শুনেন কোরআন এবং বসবাস করছে সেটা মানুষ হোক আর অন্য কিছু হোক সমস্ত জীবের প্রজনন অর্থাৎ তাদের জন্ম লাভ করা এবং মৃত্যু মৃত্যু হওয়া এর একটা নিয়ম আছে প্রত্যেক স্বজাতির সাথে স্বজাতির মিলন হয় তারপরে সজাতির জন্ম হয় কথাটির উদাহরণ হল এই যে মানুষের সাথে মানুষের মিলন হয় তারপরে মানুষ জন্ম নেয় তাই না গরুর সাথে গরু জন্ম নেয় গরুর মিলন হয় তারপরে গরু জন্ম নেয় ছাগলের সাথে এরকম হাঁস মুরগির সাথে এরকম সব কিছুর সাথে এরকম কিন্তু কোনোদিন কি কোথাও শুনেছেন যে না অমুক জায়গার মানুষের পেট থেকে গরু ছাগল জন্ম নেয় আর এরকম কি কোনোদিন শুনেছেন যে অমুক জায়গার হাঁস মুরগির পেট থেকে গরু আর উঠ জন্মনে বা মানুষের পেট থেকে প্লাস্টিক আর লোহাজ মনে শুনেছেন কারণ প্রজন্মের প্রজন্মের এটাই নিয়ম আল্লাহ নবী সাল্লি সাল্লামের মা ছিলেন আমিনা আর বাবা ছিলেন আবদুল্লাহ আমিনার গর্ভে প্রিয়নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ জন্ম লাভ করেন মানুষের মিলনে মানুষ হবে না নূর তৈরি হবে এটা আমাদের বিবেক বলে নাকি তাহলে কিভাবে আমরা বলে থাকি যে না আমাদের নবী সাল্লাহ সাল্লাম মানুষের মানুষ ছিলেন না বরং নূরের ছিলেন আরো বিবেককে প্রশ্ন করেন যে নূর থেকে নূরেরই জন্ম হয় না নূর থেকে আবার মাটি হয় মানুষের থেকে যদি মানুষ হয় তো মানুষের থেকে তো আর সোনা হতে পারে না তাহলে আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে বলা হচ্ছে নূর যারা এর কথা বলছেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহর নূর তাদেরকে প্রশ্ন করুন যে নূর থেকে কার জন্ম হবে নূরেরই তো হবে আল্লাহ রসুলের ছেলে পেলেদেরকে আবার নূর বলছে না কেন আল্লাহ রসুল সাল্লাহ্লামের মেয়ে হজর ফাতেমাকে নূর বলছে না হরত হাসান হোসেন ফাতেমার দুই ছেলে তাদেরকে নূর বলা হচ্ছে না নূরের পেট থেকে তো নূরেই আসা দরকার ছিল ছেলেগুলোর কথা তো দূরের দূরের কথা সন্তানদের কথা দূরের কথা স্বয়ং আল্লাহ রসুল সাল্লাহ্লামের স্ত্রীদেরকেও তারা নূরের বলে না বলেন তো জিনের সাথে কি মানুষের বিবাহ হবে কিন্তু তারা কি নূরের ছিলেন তাহলে মনে রাখতে হবে যে আমাদের বিবেক এটা বলে যে প্রজনের যেটা প্রজননের যেটা নিয়ম সেখানে মানুষের পেট থেকে মানুষ আসে মানুষের যেটা সন্তান হয় সেটা মানুষের মতোই হয় অন্য কোনো জাতি হয় না অন্য কোনো উপাদান ও ধাতুর হয় না অনুরূপ মানুষ মানুষকে বিবাহসাদী করে নবী সাল্লাম মানুষকে করেছিলেন বন্ধুগণ আরো একটি কথা মনে রাখেন আমরা তাদের মুখ থেকে প্রায় শুনি যে মানুষ আঠারো হাজার মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক বলা হয় না যে পৃথিবীতে উনাদের তাদের ধারণা যে আঠারো হাজার মাখলুক আছে ভাই আঠারো হাজারের চাইতে অনেক আছে ওইটা পরের কথা শুধু সমুদ্রতেই কয়েক হাজারের মাছ আছে সেজন্য গোটা বিশ্বে কতগুলো জীব জন্তু আছে তার সঠিক গণনা কেউ আল্লাহ জানেন কিন্তু না পর্যন্ত পৃথিবীতে প্রকারের করে। তবে তারা বলে থাকে যে মানুষ হচ্ছে আঠারো হাজার মফলুকাদের মধ্যে থেকে উত্তম মাফলুক উত্তম সৃষ্টি আর নবী সাল্লা সাল্লামকে যদি আমরা বলি নূরের তাহলে তিনি আর এই আঠারো হাজার মফলুকাদের মধ্যে উত্তম জাতির মধ্যে হলেন না বাইরে গেলেন বেরিয়ে গেলেন কি ধরনের যুক্তি এটা আর কি বসবাস করে মানুষের হেদায়েতের জন্য আল্লাহ রাবুল আলমিন মানুষকে রাসুল হিসাবে প্রেরণ করেন তাই তিনি আমাদের নবী সাল্লা মানুষ হিসাবেই প্রেরণ করেছেন এ কারণে আল্লাহ রসুল সাল্লা যখন সম্মানের বিষয় এসেছে कारण शो मेरा उद्यापन खुद चलने तो अल्लाह रबुल आलमीन जेद अल्लाह रसुल्लाम के मेरा मक्का वायतुल्देस पर्यटन रात भ्रमण है बैतुल मुकद्देस एके बारे आकाशे सप्त आकाशेल आलमीन कथो कथन घटना बड़ा मरार जो अल्लाह रबुल आलम आलोचना कर नबी सल सल्लम के सम्बोधन करल्लाबुल आलमी सुरा प्रथम नम्बर आते পাক এবং পবিত্রতা কি বলছেন যে তার বান্দাকে তিনি ভ্রমণ করালেন বললেন যে তার মূরকে তিনি ভ্রমণ করালেন সেজন্য প্রয়োজন আছে বিষয়টি বুঝার সেজন্য প্রয়োজন আছে বিষয়টি জানার যে আমাদের নবী মোহাম্মদ মুস্তফা সালাম নবীকুলের শ্রেষ্ঠ বটে মানব জাতির কিন্তু তিনি মানব জাতি থেকে বাইরে ছিলেন না। যখন এই মানুষ মানুষের গুণাগুণ কার্য কারোর মধ্যে থাকবে তারপরে তার অনেকগুলা ভালো দিক থাকবে তাহলে তাকে বলা হয় শ্রেষ্ঠ মানুষ কিন্তু কেউ যদি মানুষ না হয়ে অন্য জাতির হয় তাহলে কিন্তু মানুষ বলবেন না ওর মধ্যে কিছু পাওয়ার আছে যেটা মানুষের মধ্যে নেই তাই রসুল সাল্লাম মানুষ ছিলেন মানুষ থাকার পরেও হওয়ার পরেও তিনি এত বেশি ইবাদত করেছেন পৃথিবীতে ইসলাম প্রচার করেছেন যুদ্ধ করেছেন তারপরে তার যতগুলো বৈশিষ্ট্য আছে এই মানুষ হওয়ার কারণে তার এই বৈশিষ্ট্য এবং তাকে বেশি মানায় এবং বেশি মর্যাদা হয় যদি অন্য জাতির হতেন তাহলে কিন্তু কোন বৈশিষ্ট্য ছিল না কারণ অন্য জাতির মধ্যে বৈশিষ্ট্য আলাদা হতেই পারে আলোচনার আমি প্রায় শেষ দিকে আমাদের আলোচনার আজকের সারাংশ হলো এই প্রিয় মুস্তফা সাল্লাম মানব কুলের তিনি আল্লাহর নূরের ছিলেন না আর তার এই প্রমাণ এবং দলিল সুরা কাহাফের লাস্ট আয়াত সুরা ফুসেলের ছয় নম্বর আয়াত অনুরূপ অন্যান্য সুরায় বোখারি এবং মুসলিমের হাদিস এবং কিছু যুক্তি ও প্রমাণ যেটা প্রমাণ করে যে আমাদের নবী মোহাম্মদ মুস্তাফা মাটির তৈরি হয় মানুষ ছিলেন না বরং নূরের ছিলেন তাদের আসলে একটা আকিদাগত সমস্যা আছে বিশ্বাসগত একটা সমস্যা আছে সেই সমস্যাটার সমাধানের কারণে তারা এরকম কথা বলে থাকে আর সেই সমস্যাটা হচ্ছে এই যে তারা মনে করে নবী সাল্লাহ্লাম এখনো মারা যাননি কবরে জীবিত আছে আর এর পিছনে একটা কারণ আছে যে নবী সাল্লাহ সাল্লামকে যদি কবরে জীবিত প্রমাণ প্রমাণ করা যায়। তাহলে আমাদের জীবিত করার সোজা হবে কারণ আমরা বলবো আলেম ওলামারা নবীর হচ্ছে ওয়ারিস নবীর ওয়ারিস কারণে নবীরও মরণ হয়নি আমাদের অলিদেরও মরণ হয়নি আর ওরা নবী সাল্লাহ সাল্লামকে জীবিত প্রমাণ করার কারণে এটা বলে থাকে যে মোহাম্মদ সাল্লা সাল্লাম হচ্ছেন আল্লাহরি যখন আল্লাহর হবে যেমন আল্লাহ মরণ হয় না তখন প্রমাণিত আশির এবং বিশ্বাসের কারণে তারা বলে থাকে যে নবী সাল্লাহ আসলে নূরের তৈরি নচেত নবী সাল্লাহ আল্লাহর নূরের তৈরি না তিনি একজন মানুষ মানুষের পেট থেকে জন্ম নিয়েছেন যেভাবে মানুষের দুঃখ কষ্ট হয় তারও হয়েছে আনন্দ হয় ভুলেছেন মানুষের উপর জাদু হয় আল্লাহ রসুল সাল্লাহ্লামের প্রতিও হয়েছে মানুষ যেমন লড়াই করে লড়াই করার সময় যদি হাত কাটা যায় রক্ত বের হয় আল্লাহ রসুল সাল্লা সাল্লামেরও চোখে গালে আঘাত হয়েছে চোখের নিচে দাঁত ভেঙে গেছে রক্ত পড়েছে আল্লাহ রসুল মানুষ ছিলেন তাই মানুষকে বিবাহ করেছেন মানুষের যেমন ছেলে পেলে হয় সন্তান হয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামেরও সন্তান এবং ছেলে পেলে হয়েছে মানুষের যেমন মরণ হয় নবী করিম সাল্লাহ সাল্লামেরও কি হয়েছে মরণ হয়েছে মানুষের গণ্ডি থেকে তিনি কখনো বাইরে ছিলেন না তবে নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহ এবং সমস্ত নবী করার বৈশিষ্ট্য হল আল্লাহ জিনিস যেটা অন্য কোন লাভ করতে পারে না সে তার দ্বারা সম্মানিত ওহির দ্বারা তারা সম্মানিত আল্লাহর পক্ষ থেকে সরাসরি তাদের কাছে প্রত্যাদেশ এসেছে তবে মনে রাখবেন আমরা আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে মানুষ বলি কিন্তু মর্যাদার দিক দিয়ে কখনই আমরা অন্যান্য মানুষের মতো মনে করি না আপনি যখন ওদের কাছে উপস্থিত হবেন কিছু আপনাকে দলিল প্রমাণ আর সংশয় দিয়ে দিবে আপনি তখন কনফিউজানে পড়ে যাবেন যে তাহলে এটাই ঠিক না ওইটাই ঠিক আবার কিছু মানুষ দিকে ফিরে যেতে পারে বা তার মনের সন্দেহ হতে পারে সে কারণে আমরা আগামী আলোচনায় ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচাই রাখে তাহলে আগামী আলোচনায় তাদের দলিল প্রমাণ এবং সংশয়গুলি নিয়ে আলোচনা করব যারা মনে করে যে নবী সাল্লা সাল্লাম নূরে তৈরি এবং এ বিষয়ে তারা যে সমস্ত দলিল এবং প্রমাণ দিয়ে থাকে সেই সম্পর্কে ইনশাআল্লাহ আগামী আলোচনায় আলোচনা থাকবে আল্লাহ রাবুল আলমীন যেন আমাদের সকল ভাইকে प्रोम्मद मुस्तफा सल्लम सम्पर्क सठी आकीाई के तरह चरित्र के, के आदेश निषेधगुली के निजे जीवने वास्तवय करबी सल्लम मर्जादा रखार तौफिक दान करें এই বিষয়ে প্রশ্ন আছে কারো এই বিষয়ে